ছাড়া অন্য কোন মিনি চিরস্থায়ী সত্য সহকারে তোমার উপর এই কেতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা যাবতীয় কেতাবের স্বীকার করে এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে আল্লাহ আল্লাহতালা আরও কেতাব নাজিল করেছেন তিনি হক ও বাতিলের মধ্যে ফসলা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন তা সত্ত্বেও যারা আল্লাহতালার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আল্লাহতালা অসীম ক্ষমতার মালিক তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে আকাশমালা ও ভূখণ্ডের কোন তথ্যই গোপন নেই তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন মাহবুত নেই তিনি প্রচন্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময় তিনি সেই মহান সত্তা তিনি তোমার ওপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে দুধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট ব্যথোইন আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিতনাফাস সৃষ্টি করা এবং আল্লাহর কেতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তারা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করেন যাবতীয় দয়ার মালিক তো তুমি হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে কোনো রকম সন্দেহ নাই নিঃসন্দেহে আল্লাহতালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না যারা আল্লাহতালা ও তাঁর বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না পরিণামে তারাই হবে জাহান্নামের ইন্ধন তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াবসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের শক্ত করে পাকড়াও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ কঠোর হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফের তুমি বলে দাও অচিরেই তোমরা এ দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে আর জাহান্নাম তা তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান اشتركوا في সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লোক ছিল আল্লাহর দিনের পথে আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কা এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরেও আল্লাহ তালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন সন্ততি কাঁড়ি কাঁড়ি সোনারূপা পছন্দ সেই ঘোড়া গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহতালার কাছে রয়েছে হে নবী তুমি তাদের বলো আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো হ্যাঁ সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্নাধারা এবং তারা সেখানে অনাদিকাল থাকবে আরো থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা সর্বোপরি থাকবে আল্লাহ আল্লাহতালার অনাবিল সন্তুষ্টি আল্লাহ তালা নিজ বান্দাদের কার্যকলাপের ওপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের মালিক আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতঃপর আমাদের যা গোনাখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী এরাই অনুগত এবং দানশীল সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ তালা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই ফেরিস্তারা এবং জ্ঞানবান মানুষরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তালাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما যু সরি তো ইউ স ইমি নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহতালার কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছিল তারা এই জীবন বিধান থেকে বিচিত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে দীপ্ত হয়ে পড়েছিল তা আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী যদি এসব মানুষ তোমার সাথে এব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেয়া হয়েছে এবং যারা কোনো কেতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করো তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়ে গেল কিন্তু তারা যদি এমন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখ তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া আল্লাহ তালা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন ويقتلون النبي नाजिल कर निदर्शन समूह अस्वीकार करा अन्या भावे नबीर हत्या करवज जति न्याय और इन्साफ मे चलार आदेश दे तत्या कठोर शासबाद दाओ एवस्था हम दुनिया आखिरत उभय स्थान कर्म व्यर्थ निष्फल हो गए और यने कहना فلم تر إلى الذين أوتوا نصير তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যাদের আমার কেতাবের কিছু অংশ দেয়া হয়েছিল অতঃপর তাদের যখন আল্লাহর কেতাবের সে অংশের দিকে ডাকা হল যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের সমূহের করে দেবে তখন তাদের একদল লোক এ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে পরাণ মুখ থাকে এটা এ কারণে যে এ নির্বোধ লোকেরা বলে দুজখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে অথপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকে। তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং সেদিন কার ওপর মাত্র জুলুম করা হবে না सम्मानित करो जाब्ध निश्चय तुम सबकिन तुम रे दिन मजे सामिल कर आज दिन के रेपर सामिल कर प्राणीन वस्तु तुम जेम प्राणर आबिर्भव घटाओ আবার প্রাণহীন অসাড় বস্তু বের করে আনো প্রাণ সর্বস্ব জীব থেকে এবং যাকে ইচ্ছা তুমি বিনা দান ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের নিজেদের বন্ধু বানাবে না যদি তোমাদের কেউ তা করে তবে আল্লাহর সাথে তার কোন সম্পর্কই থাকবে না হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা আল্লাহ তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও তা আল্লাহতালা ভালোভাবে অবগত হন আসমান ও এর আভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন সর্বোপরি আল্লাহতালা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান তিনি সকল শক্তির আধার যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাত থাকত আল্লাহতালা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তির থেকে ভয় দেখাচ্ছেন কারণ আল্লাহতালা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুক্রহীল হে নবী তুমি বলো তোমরা যদি আল্লাহ আল্লাহলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো তাহলে আল্লাহ আল্লাহতলা তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাখাতা মাফ করে দেবেন आहवान सत्वे जदि एख फिर नए तुम जेनेल्ला कफर पचंद करें ना। আদম নুহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিগুলির উপর নেতৃত্ব করার জন্য পরস্পরের বংশধর আল্লাহ সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন স্মরণ কর যখন ইমরানের স্ত্রী বলল হি আমার মালিক আমার গর্ভে যে সন্তান আছে स्वान भा तुम दिन क्या कर सब विषय जान and come একসময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল তখন সে বলল হে আমার মালিক একই আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব আল্লাহতালা তো ভালোভাবে জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে আসলে আল্লাহ আল্লাহতালার কোনো কোনো কাজের জন্যে ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না ইমরানের স্ত্রী বলল আমি এ শিশুর নাম রাখলাম মারিয়াম। এবং আমি এই শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ আল্লাহতালা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ ভরেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে এই মেয়েটিকে তিনি ভালোভাবে গড়ে তুললেন আর আল্লাহ আল্লাহতালা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত হে মারিয়াম এসব খাবার তোমার কাছে কত থেকে আসে মারিয়াম জবাব দিত এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে আর অবশ্যই আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকে বিনা হিসেবে রিজেক দান করেন هناك دعا ذكر يا ربه قال رب أبلي من لدنك ذرية طيبة إنك سميع সেখানে দাঁড়িয়েই জাগারিয়া তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল ফেরা বলল হি জাকারিয়া আল্লাহ তোমার ডাক শুনেছেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে সে হবে সমাজের নেতা সে হবে সৎচরিত্রবান সে হবে নবী সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন কথা শুনে জাকারিয়া বলল হে আমার মালিক আমার ঘরে ছেলে হবে কিভাবে একে তো আমি নিজে বার্ধক্য উপনীত হয়ে গেছি তদুপরি আমার স্ত্রী ও বন্ধা সন্তান ধারণের সম্পূর্ণ অক্ষম আল্লাহ বললেন। হ্যাঁ এভাবেই হয় আল্লাহ আল্লাহতলা যা চান তাই তিনি করেন জাকারিয়া নিবেদন করল হে মালিক তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও আল্লাহতালা বললেন হ্যাঁ जे तीन तीन तुम्हार से लक्षण तुम्हें तीन दिन तीन रत मान इंगित छा कथा तुम मालिक केरण कर नामबी पाठ करते रुकु पांच अतपर मरियम ब प्राप्त हल आल्ला फिर जखल हे मरियम आल्ला निस्संदेह तुम्हें एक विशेष क्या बाछाई कर এবং এজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারী কুড়ের ওপর তিনি তোমাকে সম্মানিত করেছেন হে মারিয়াম এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও। তাঁর কাছে আনুগত্যের মাথা নত করো রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো সবই ছিল তোমার জন্য অদৃশ্য লোকের সংবাদ আমি এগুলো হাজির ছিলে না বিশেষ করে যখন পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্য রেখায় কলম নিক্ষেপ করেছিল আর তুমি তাদের ওখানে উপস্থিত না। যখন তারা বিতর্ক করছিল and <laughs> জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে মসি সে পরিচিত হবে মরিয়ামের পুত্র ঈসা হিসাবে দুনিয়া আখেরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম সে তুলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে পরিণত বয়সেও তেমনিভাবে তাদের সাথে কথা বলবে বস্তুত সে হবে মানুষদের একজন মারিয়াম বলল হে আমার মালিক আমার গর্ভে সন্তান আসবে কোথেকে আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি আল্লাহ আল্লাহতালা বললেন এভাবেই আল্লাহ তালা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন হয়ে যাও অতপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায় ফেরেস্তারা মরিয়ামকে বলল তোমার সন্তানকে আল্লাহ তালা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইঞ্জিলও শিক্ষা দেবেন বনী ইসরা কাছে রসুল করে পাঠালেন অতপর সে আল্লাহর রসুল হয়ে তাদের কাছে এসে বলল আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নব্বদের কিছু নিদর্শন নিয়ে এসেছি সেই নিদর্শনগুলো হচ্ছে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি গঠন করব এবং পরে তাতে খুঁ দেব অতপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব আমি তোমাদের আরো বলে দেব কি কি জিনিস খাও আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো মূলত তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে মসিহ ইসা ইবনে মরিয়াম আরো বলবে তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন পয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো নিশ্চয়ই আল্লাহতালা আমার মালিক তোমাদেরও মালিক অতএব তোমরা তাঁরই বাদত করো আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজাপথ অতপর ঈশা যখন তাদের থেকে কুফরি আজ করতে পারল তখন সে সাথীদের ডেকে বলল কে আছো তোমরা আল্লাহ পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা বলল হ্যাঁ আমরাই হব আল্লা সাহায্যকারী আমরা আল্লাহর উপর ইমান এনেছি হে ঈশা তুমি সাক্ষী থাকো আমরা সবাই এক একজন অনুগত বান্ধা হাওয়ারিরা বলল হে আল্লাহ তুমি যা কিছু নাজেল করেছ আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা রসুলের কথা মেনে নিয়েছি সুতরাং সত্যের পক্ষে সাক্ষ্য দাতাদের সাথে আমাদের নাম লিখে দাও অতপর বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ নবীর বিরুদ্ধে দারুণ সঠতা করল তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন প্রস্তুত আল্লাহ আল্লাহতালাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী وَيرْكَبُ مِنَّا نَجِينَا كَفَوْا جَاعِلُ الَّذِينَ سَبَنُكَ فَوقَ الَّذِينَ كفروا كفروا إلى يوم الْقِيَامَةِ যখন আল্লাহতলা বললেন হে ঈশা আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কে আমত পর্যন্ত এই অস্বীকারীদের ওপর বিজয়ী করে রাখব অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে সেদিন ঈশা সম্পর্কিত जिसब विषय तुम्हारा मतविरोधे लिप्त छे सबको विषय तुम्हारे मे मीमा देवी أرض ب ذب অস্বীকার করেছে আমি তাদের এই দুনিয়ায় অপমান ও আখের আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না অপরদিকে যারা আল্লাহর এনেছে এবং ভালো কাজ করেছে অতপর আল্লাহ তাদের সবাইকে তাদের পাওনা পুরোপুরি আদায় করে দেবেন আল্লাহ জালেমদের কখনো ভালোবাসেন না এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন ও জ্ঞানপূর্ণ উপদেশ বিশেষ সত্য কথা হচ্ছে আল্লাহ কাছে ঈশার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো তাকেও আল্লাহ মাতা পিতা ছাড়া মাটি থেকে পয়দা করেছেন তারপর তাকে বললেন এবার তুমি মানুষে পরিণত হয়ে যাও সাথে সাথে তা মানুষ হয়ে গেল دارين تمن ان في كنت <تصفيق> عاد তোমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসা সত্য প্রতিবেদন অতঃপর তোমরা কখনো সেসব দলে সামিল হই না যারা ইশার ব্যাপারে নানা রকম সন্দেহ পোষণ করে এ বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরেও যদি কেউ তোমার সাথে খামোখা ঝগড়া বিবাদ ও তর্ক করতে চায় তাহলে তুমি তাদের বলে দাও এসো আমরা সবাই এ ব্যাপারে একমত হই আমরা আমাদের ছেলেদের ডাকব এবং তোমাদের ছেলেদেরও ডাকব একইভাবে ডাকবো আমাদের নারীদের এবং তোমাদের নারীদেরও সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদের জড়ো হওয়ার জন্য ডাক দেব অতপর সবাই এক জায়গায় জড় হলে আমরা বিনীতভাবে আবেদন করব আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ হচ্ছে সঠিক ও নির্ভুল ঘটনা আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোনো মোদ নাই নিঃসন্দেহে আল্লাহতালা পরম শক্তিশালী ও প্রজ্ঞাময় अतपर तीन ए चैलेंज मुख फिरिएा जान जिन्हे रखे अल्लाह तला कलह सृष्टिकारी भलोक जानें Amen. কেতাবধারীরা এসো আমরা উভয় একমত হই এমন এক কথায় যা আমাদের কাছে এক ও অভিন্ন এবং সে কথাটি হচ্ছে আমরা উভয়ই আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো না সর্বোপরি এক আল্লাহতালা ছাড়া আমরা আমাদের মাঝেও একে অপরকে প্রভু বলে মেনে নেব না অতপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের তুমি বলে দাও তোমরা সাক্ষী থেকে আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি তুমি আরো বলো হে কিতাবধারীরা তোমরা ইব্রাহিম সম্পর্কে আমাদের সাথে অযথা কেন অথচ তোমরা জানো তাওরাত ও ইনজিল তার অনেক পরে নাজিল করা হয়েছে তোমরা কি কথা বুঝতে পাচ্ছ না হ্যাঁ এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু কিছু জানাশোনা ছিল এবং সে বিষয়ে তো তোমরা তর্ক বিতর্কও করলে কিন্তু যেসব বিষয়ে তোমাদের কোন জ্ঞানই নেই সেসব বিষয়ে তোমরা বিতর্কে লিখতে হচ্ছে কেন আল্লাহ তালাই তো সব কিছু জানেন তোমরা কিছুই জানো না ইম না ছিল ইহুদি না ছিল খ্রিস্টান বরং সে ছিল একজন একনিষ্ঠ মুসলিম সে কখনো মুসরেকদের দলভুক্ত ছিল না মানুষদের ভেতর ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেসব লোকের যারা তার অনুসরণ করেছে এ নবী ও তার উপর ইমান আনয়নকারী হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি মূলত আল্লাহ তালা একমাত্র তাদেরই সাহায্যকারী পৃষ্ঠপোষক যারা তার উপর ইমান আনে এই কেতাবধারীদের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায় যদিও তাদের এ বোধটুকু নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকেই পথভ্রষ্ট করতে পারবে না জেনে বুঝে কেন আল্ আয়াত ও তাঁর বিধান অস্বীকার করছ অথচ এই ঘটনা সত্য তার সাক্ষ্য তো তোমরা নিজেরাই বহন করছ হে কিতাবধারীরা কেন তোমরা হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ এতে করে তোমরা তো সত্যকেই গোপন করে দিচ্ছ অথচ এটা যে সত্যের একান্ত পরিপন্থী তা তোমরা ভালো করেই জানো কিতাবদের মধ্যে থেকে একদল নির্বোধ তাদের নিজেদের লোকদের বলিয়ে। মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকাল বেলায় তার উপর ইমান আনো এবং বেলায় গিয়ে তা অস্বীকার করো এর ফলে তারা সম্ভবত ইমান থেকে ফিরে আসবে যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না হে নবী তুমি বলে দাও একমাত্র হেদায়ত হচ্ছে আল্লাহর হেদায়ত তোমরা একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য কাউকেও দেওয়া হবে এবং সে সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তিতর্ক খাড়া করবে হেনবী তুমি তাদের বলে দাও হেদায়তের এ অনুগ্রহ তো আল্লাহর হাতেই তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন আল্লাহ আল্লাতালা বিশাল প্রজ্ঞা প্রজ্ঞাসম্পন্ন برحمته من يشاء من يشاء নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হৃদায়তের জন্য হ্রাস করে নেন বস্তুত আল্লাহ আল্লাতাল হচ্ছেন অসীম দয়া ও অনুগ্রহের মালিক আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপও আমানত রাখো তারা যা মাত্রই তা তোমাকে ফেরত দেবে আবার এদের মধ্যে এমন কিছু লোকও আছে যাদের কাছে যদি একটি দিনারও তুমি রাখো তারা তা তোমাকে ফিরিয়ে দেবে না হ্যাঁ যদি এজন্যে তোমরা তাদের উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন এটা এই কারণে যে এরা বলে এই অহুতি অশিক্ষিত লোকদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই এভাবেই এরা বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে চলে অতপর সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ আল্লাহতালা সাবধানী লোকদের খুব ভালোবাসেন যারা নিজেদের আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি ও শপথ সমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয় পরকালে তাদের জন্য আল্লাহর পুরস্কারের কোন অংশই থাকবে না সেদিন এদের সাথে আল্লাহ তালা কোনো কথাবার্তা বলবেন না এমনকি সেদিন আল্লাহতলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ আল্লাহতালা তাদের পাক পবিত্রও করবেন না সত্যি এদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আজাম Thank <laughs> you. এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিতাবের কোন অংশ যখন পড়ে তখন নিজেদেরকে এমন করে নেয় যাতে মনে করতে পারো যে সত্যি তা কোন অংশ, কিন্তু কোনো নয়। তারা আরও বলে এটা আল্লাহর কাছ থেকেই এসেছে কিন্তু আসলে তা আল্লাহর কাছ থেকে আসা কিছু নয় এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে চলেছে পক্ষেই এটা সম্ভব নয় যে আল্লাহ আল্লাহতালা তাকে তাঁর কিতাব প্রজ্ঞা ও নবোধ দান করবেন অতঃপর সে লোকদের ডেকে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে এখন সবাই আমার বান্দা হয়ে যাও বরং সে তো নবোধ প্রাপ্তির পর এ কথাই বলবে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও এটা এই কারণে যে তোমরাই মানুষদের এই কিতাব শেখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও তাই অধ্যয়ন করছিলে আল্লাহর ফেরিস্তা ও তার নবীদের প্রতি বালকরূপে স্বীকার করে নিতে এ ব্যক্তি তোমাদের কখনো আদেশ দেবে না একবার আল্লাহর অনুগত মুসলমান হবার পর সে কিভাবে তোমাদের পুনরায় কুফরির আদেশ দিতে পারে যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এ হচ্ছে কিতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে তখন তোমরা অবশ্যই তার আনিত বিধানের উপর ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন তোমরা কি এ কথার উপর আমারে অঙ্গীকার গ্রহণ করেছো তারা বলল হ্যাঁ আমরা মেনে চলার অঙ্গীকার করছি আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থেকে এবং আমিও তোমাদের সাথে এ অঙ্গীকারের সাক্ষী হয়ে রইলাম অতঃপর যারা তা ভঙ্গ করে এ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশ্যই বিদ্রোহী বলে পরিগণিত হবে আল্লা দেয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোন বিধানের সন্ধান করছে অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক আল্লাহ তালার বিধানের সামনে আত্মসমর্পণ করে আছে এবং প্রত্যেককে তো তাঁর কাছেই ফিরে যেতে হবে হে নবী তুমি বলো আমরা আল্লাহর উপর ইমান এনেছি ইমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তাদের অন্যান্য বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও আমরা ইমান এনেছি আমরা আরও ইমান এনেছি মুসা ইসা এবং অন্য নবীদের তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও আল্লাহর এ নবীদের কারো মাঝেই আমরা কোনো ধরনের তারতম্য করি না মূলত আমরা সবাই হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান ট যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না পরকালে সে চরম ব্যর্থ হবে বল যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে আল্লাহ আল্লাহতালা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শনসমূহ এসেছিল আসলে আল্লাহ আল্লাহতালা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না এসব সীমালঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর আল্লাহ তালা তাঁর ফেরেস্তা ও অন্য সব মানুষের অভিশাপ হবে সে অভিশপ্ত স্থান হচ্ছে জাহান নাম সেখানে তারা ধরে থাকবে। এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না না আজাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে তবে তাদের কথা আলাদা যারা এসব কিছুর পর তবা করেছে এবং তারপর जे संशोधन आल्ला अवश्य क्षमासीन और परम दयान যারা একবার ইমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে অতপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে আল্লাহর দরবারে তাদের তখন কবুল হবে না কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে পথভ্রষ্ট রুকুদশ এটা সুনিশ্চিত যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তারা যদি নিজেদের আল্লাহ আজাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না বস্তুত এরাই হচ্ছে সেসব অতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আজাব আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস ल्लाय कर मूलत तुम्हरा जाय करो आल्ला জন্যে সব খাবার হালাল করা হয়েছে তা একসময় বনি ইসরায়েলদের জন্য হালাল ছিল অবশ্য এমন দু জিনিস বাদে যা তাওরাত তাওরাতিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল তুমি বলো সন্দেহ তাকে যাও তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হাও যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে নিঃসন্দেহে তারা বড় জালেম তুমি বলো আল্লাহতালা সত্য কথা বলেছেন অতএব তোমরা সবাই নিষ্ঠার সাথে ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ কর আর ইব্রাহিম কখনো আল্লাহর সাথে অংশীবাদীদের দলে সামিল ছিল না জন্যে সর্বপ্রথম যে ঘরটি বানিয়ে রাখা হয়েছিল তা ছিল মঙ্গলময় এবং মানবকুলের বিষারি হিসেবেই বানানো হয়েছিল এখানে রয়েছে আল্লাহ নিদর্শন সমূহ আরো রয়েছে সেই স্থান যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল এই ঘরের বিশেষ মর্যাদা হচ্ছে যে এখানে প্রবেশ করবে সে দুনিয়া আখেরাত উভয় স্থানেই নিরাপদ হয়ে যাবে দ্বিতীয় মর্যাদা হচ্ছে মানব জাতির উপর আল্লাহর জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে যে যে ব্যক্তির ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে সে যেন এই ঘরের হজ আদায় করে আর যদি কেউ এব অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ আল্লাহতালা সৃষ্টিকূরের মোটেই মুখাপেক্ষী নন হে নবী তুমি বলো হে আহলে কেতাবরা তোমরা কেন জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার কর। অথচ আল্লাহ তালাই। তোমাদের যাবতীয় কাজের সাক্ষী তুমি আরো বলো হে আহলে কেতাবরা তোমরা কেন তাদের আল্লাহর পদ থেকে ফেরাতে চেষ্টা করছ যারা ইমান এনেছে এবং এভাবেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী আল্লাহতালা তোমাদের এই সব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই উদাসীন নন كيف تكون وأن তোমরা যারা ইমান এনেছ তোমরা যদি এই আহলে কেতাবদের কোন একটি দলের কথা মেনে চলো তাহলে মনে রেখো এরা ইমান আনার পরেও ধীরে ধীরে তোমাদের কাফের বানিয়ে দেবে আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং আল্লাহর রসুল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই شجا باته بوري جاني دهابه يا أيها الذين آمنوا تقو الله em um ভয় ঠিক যতটুকু ভয় থাকে করা উচিত। কাছে আল্লাহ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যু মৃত্যুবরণ করো না তোমরা সবাই মিলে আল্লাহ করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হো না তোমরা তোমাদের উপর আল্লাহর সেই মিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশ্মন ছিল অতপর আল্লাহ তালা তার দিনের বন্ধন দিয়ে তোমাদের একের জন্য অপরের মনে ভালোবাসার সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরের শত্রুটা ভুলে তোমরা আল্লাহ অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে অথচ তোমরা ছিল হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায় অতপর সেখান থেকে আল্লাহ আল্লাহতালা তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহ আল্লাহতালা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে অতপর যারা এই দলে সামিল হবে সত্যিকার অর্থে তারাই সাফল্যমণ্ডিত হবে আমরা কখনো তাদের মতো হই না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে শেখ কেয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে জাহান নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে ইমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আজাব উপভোগ করতে থাকো আর জাতির চেহারা আলোকোজ্জ্বল হবে তারা সেদিন আল্লাহ আল্লাহতালার অপুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে তারা সেখানে থাকবে চিরদিন এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি না আল্লাহ তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকরের উপর কোন জুলুম করতে চান না মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্য সব কিছুকে একদিন আল্লাহর দিকেই ফিরিয়ে দেয়া হবে لِذَيْنِ لِنَنسَ مُنَظِرِمَا أُفِي الوَعْدَ هُنَا তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ইমান আনবে আহলে কেতাবরা যদি সত্যি সত্যিই ইমান আনত তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু কিছু ইমানদার ব্যক্তিও রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্য ত্যাগিল لن يبر ছু দুঃখ কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তাদের কোন রকম সাহায্য করা হবে না যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে তবে আল্লাহতালার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে এদের ওপর দারিদ্র ও চাপিয়ে হয়েছে। কারণ ছিল এরা আল্লাহ ও তার বিধানকে অস্বীকার করেছে আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল তারা আহলি কেতাবরা আবার সবাই একরকম নয় তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে যারা সারা রাত আল্লাহর কেতাব পাঠ করে এবং নামাজ পড়ে তারা আল্লাহ আল্লাহতালা ও শেষ বিচার দিনের উপর ইমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে সৎ কাজে এরা প্রতিযোগিতা করে এ ধরনের মানুষরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না কারণ আল্লাহ তালা পরেসগার লোকদের ভালো করেই জানেন لذلك ما كان কথা সুনিশ্চিত যারা তালাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তালার মোকাবেলায় তাদের কোন উপকারে আসবে না বরং তারা হবে নিশ্চিত জাহান নামের অধিবাসী সেখানে অনন্তকাল তারা পড়ে থাকে। এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্য ক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো যা তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল মূলত আল্লাহ আল্লাহতালা তাদের উপর কোন অবিচার করেননি বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা এরা তোমাদের অনিষ্ট সাধনের কোন পথেই অনুসরণ করতে দ্বিধা করবে না তারা তো তোমাদের ক্ষতি ও ধ্বংসই কামনা করে তাদের জঘন্য প্রতিহিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকেই এখন প্রকাশ পেতে শুরু করেছে অবশ্য তাদের অন্তরে লুকানো হিংসা ও বিদ্বেষ বাইরের অবস্থার চাইতো মারাত্মক আমি সব ধরনের নিদর্শনই তোমাদের সামনে খোলাখুলি বলে দিচ্ছি তোমাদের যদি সত্যি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে তোমরা এই সম্পর্কে সতর্ক হতে পারবে এরা হচ্ছে সেসব মানুষ যাদের তোমরা ভালোবাসো কিন্তু তারা তোমাদের মোটেই ভালোবাসে না তোমরা তো তোমাদের আগে আমার নাজেল করা সব কয়টি কেতাবের উপরও ইমান আনো আর তারা তো তোমাদের কেতাবকে বিশ্বাসই করে না এ মুনাফেক লোকগুলো যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে হ্যাঁ আমরা তোমাদের কেতাবকে মানি আবার যখন এরা একান্তে নিজেদের লোকদের কাছে চলে যায় তখন নিজেদের ক্রোধের বশবর্তী হয়ে এরা তোমাদের সাফল্যের ওপর নিজেদের আঙ্গুল কামড়াতে শুরু করে তুমি তাদের বলো যাও নিজেদের ক্রোধের আগুনে নিজেরাই পুড়ে মর অবশ্যই আল্লাহ এ মোনাভেক্তের মনের ভিতর লুকিয়ে থাকা যাবতীয় চক্রান্তমূলক বিষয় সম্পর্কে সম্মুখ অবগত আছেন تُصِبْ بِكُمْ كَيْئَسٌ وَرَحْمَةٌ بِاللَّهِ إِذَا تَصْبِرُونَ পেয়ে <laughs> ও অবস্থা হচ্ছে তোমাদের কোন কল্যাণ হলে কারণে তাদের খারাপ লাগে আবার তোমাদের কোন অকল্যাণ দেখলে তারা আনন্দে ফেটে পড়ে অবস্থায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং নিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না তাদের যাবতীয় কর্মকাণ্ডই আল্লাহলা পরিবেষ্টন করে আছেন হে নবী স্মরণ কর ভোরবেলায় তোমার আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে মোমেনদের যুদ্ধের ঘাঁটি সমূহে মোতায়েন করছিলে। তখন তুমি জানতে আল্লাহ আল্লাহতলা সবকিছু শোনেন এবং তার বান্দাদের তিনি ভালো করেই জানেন বিশেষ করে সেই নাজুক পরিস্থিতিতে যখন তোমাদের দুটো দল মনোবল হারিয়ে ফেলার উপক্রম করে ফেলেছিল তখন আল্লাহ তালাই তাদের উভয় দলের সেই ভগ্ন মনোবল জোড়া লাগাবার কাজে অভিভাবক হিসেবে মজুত ছিলেন আর আল্লাহর ওপর যারা ইমান আনে तेज़ सर्वावस्थाय तरसा उचित दान तुम कूर्ल अतए आशा तुम्हारा आल्ला कृतज्ञता आदाय करतेम से मुहूर्त कथा स्मरण कर जो तुम मोम्धे विजय लाभ करोम मालिक जो आसमान तीन हजार ফেরেসটা পাঠিয়ে তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের বিজয়ের জন্য তাকে যথেষ্ট হবে না অবশ্যই তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারো এ অবস্থায় তারা শত্রুবাহিনী যদি তোমাদের উপর দ্রুত গতিতে আক্রমণ করে বসে তাহলে তোমাদের মালিক প্রয়োজনে পাঁচ হাজার চিহ্নিত ফেরিস্তা দিয়েও তোমাদের সাহায্য করবেন আসলে এ সংখ্যাটা বলে আল্লাহ বিজয়ের জন্য সাহায্য ও বিজয় হ্যাঁ তা তো পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকেই আসে তিনি সর্বজ্ঞ আল্লাহতালা এর দ্বারা কাফেরদের একদলকে নিশ্চিহ্ন করে দিতে চান অথবা তাদের একাংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান যেন তারা ব্যর্থ হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে যায় হে নী এ ব্যাপারে তোমার কিছুই করার নাই। আল্লাহ তারা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন কিংবা চাইলে তাদের কঠোর শাস্তি দেবেন কেননা এরা ছিল স্পষ্ট তো জ্বালেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু Da ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ ভয় করো কল্যাণ লাভ করতে পারবে জাহান নামের আগুনকে তাদের জন্য যারা একে অস্বীকার করেছে তোমরা আল্লাহ তালা ও তার রসুলের কথা মেনে চলো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা কর যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে স্বচ্ছল হোক কিংবা অসচ্ছল সর্বাবস্থায় যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধসমূহ যারা ক্ষমা করে দেয় আসলে ভালো মানুষদের আল্লাহ তালা হামেশ ভালোবাসেন ভালো মানুষ হচ্ছে তারা যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে বসলে সাথে সাথেই আল্লাহকে স্মরণ করে এবং গুনার জন্য আল্লাহ ক্ষমা প্রার্থনা করে কেননা আল্লাহ তারা ছাড়া আর কে আছে যে তাদের গুণা মাফ করে দিতে পারে তদুপরি এরা জেনে বুঝে নিজেদের গুনার উপর অটল হয়েও বসে থাকে না এই সে বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে আল্লাহ তাদের করে আর তাদের এমন এক জান্ন দেবেন যার তলদেশ দিয়ে ধারা বইতে থাকবে এই জান্নাতে নেকার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে সৎ কর্মশীল ব্যক্তিদের জন্যে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর প্রতিদানের ব্যবস্থা রাখা হয়েছে আগেও বহু জাতির বহু উদাহরণ ছিল যা এখন অতীত হয়ে গেছে সুতরাং এদের পরিণতি দেখার জন্য তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহতালা ও তাঁর বিধান প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল বস্তুত এটি হচ্ছে মানব জাতির জন্য একটি সুস্পষ্ট ব্যাখ্যা এবং আল্লাহ আল্লাহতালাকে যারা ভয় করে এটি তাদের জন্য একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ বই কিছুই নয় তোমরা হতোদ্যম হয়েও না চিন্তিত হয়েও না তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে তোমাদের উপর যদি কোন সাময়িক আঘাত আসে এতে মনক্ষুণ্ণ হবার কি আছে এ ধরনের আঘাত তো তাদের উপরও এসেছে আর এভাবেই আমি মানুষের মাঝে তাদের উত্থান পতনের দিনগুলো পালাক্রমে অদল করাতে থাকি যাতে করে আল্লাহ আল্লাহতালা এ কথাটা জেনে নিতে পারেন যে কে সত্যিকার অর্থে আল্লাহর ইমান রাখে এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু শহীদ আল্লাহতালা তুলের নিতে চান মূলত আল্লাহতালা কখনো জালেমদের পছন্দ করেন না মাধ্যমে তিনি মূলত ইমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফেরদের নাস্তা নাবুদ করে দিতে চান وَذِكْرُ رَبِّكَ فَتَمَنَّنْ نُنَمَّنَ مِنْ قَبْلِ أَن تَلْقَى الْقَوْمَ فَقَدْ رأيت তোমরা কি মনে করো তোমরা এম বিএমি বেহেসতে প্রবেশ করে যাবে অথচ আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে একথা জেনে নেবেন না যে কে তার পথে জেহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে এ বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে তোমরা মৃত্যুর মুখমুখি হওয়ার আগে থেকেই তা কামনা করছিলে আর এখন তো দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা নিজেদের চর্ম চোখে মোহাম্মদ একজন রসুর ছাড়া অতিরিক্ত কিছুই নয় তার আগেও বহু গেছে তারা সবাই মৃত্যু মুখে পুতিত হয়েছে তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে তাহলে তোমরা কি তার আনিত হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেবে আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কখনো আল্লাহর দিনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ তালা অচিরেই বান্দাদের প্রতিফল দান করবেন আল্লাহ সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না আল্লাহ তালার কাছে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে এর পরেও যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব আর যে ব্যক্তি আখেরাতের পুরস্কারের ইচ্ছাপোষণ করবে আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফলন দান করব এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল যুদ্ধ করেছে আল্লাহর পথে তার সাথে আরও যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি আল্লাহর পথে তাদের ওপর যত বিপদ মুসিবতী এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি তারা দুর্বলও হয়নি বাতিলের সামনে তারা মাথাও নত করেনি এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তারা ভালোবাসেন তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল হে আমাদের মালিক তুমি আমাদের যাবতীয় গোনাখাতা করে দাও আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি ক্ষমা করে দাও এবং বিজয় দাও অতঃপর আল্লাহ এই বান্দাদের দুনিয়ার জীবনেই ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের জন্য উত্তম পুরস্কার দিয়েছেন আল্লাহ ের <Nickar> ভালোবাসেন তোমরা যদি কথায় কথায় এ কাফেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের ইমান পূর্ববর্তী জাহিলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আল্লাহ হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী 111. قد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم حتى um কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীখ বানিয়ে তাদের অনুসরণ করেছে অথচ তাদের এই কাজের স্বপক্ষে আল্লাহ কোনো দলিল প্রমাণ তাদের কাছে এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট ওহদের ময়দানে আল্লাহ তালা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে এমনকি আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়ার স্থান ছেড়ে চলে গেলে তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল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 সম্মুখ সমরের বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না। অথচ আল্লাহর থেকে ডাকছিল তাই আল্লাহ আল্লাহতালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন যারা তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও আল্লাহতালা सब धरणे कर्मकांड सम्पर् ओके भाव रहे তোমাদের উপর এমন সন্তোষজনক পরিস্থিতি না করে দিলেন এর ফলে তোমাদের একদল লোক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আর একদল লোক যাদের নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ আল্লাহতালার সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে যুদ্ধ পরিচালনার কাজে কি আমাদের কোন ভূমিকা আছে হে নবী তুমি তাদের বলো এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে এই দলের লোকেরা তাদের মনের ভেতর সেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না তারা বলে এ কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো, তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না তুমি তাদের বলে দাও যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতো তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদের পরীক্ষা করেন এবং এ ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহতালা সম্যক ওয়াকে বাহা ধরেছেন বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল অতপর তারা অনুতপ্ত হলে আল্লাহতালা তাদের ক্ষমা করে দিলেন আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল وَمُرْ غَنِيضًا قَرِيبًا لَنْ فَامُ مِنْ حَوْلِكَ فَوَانِقٌ تَنْفِنُ لَنْ غُمُوَ شَوْرُجُ فِي الأمر. فإذا হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হল না তাদের অবস্থা ছিল এমন এ কাফেরদের কোন ভাই বন্ধু যখন বিদেশ বিভুয়ে মারা যেত কিংবা কোন যুদ্ধে লিপ্ত হত তখন এরা তাদের সম্পর্কে বলত এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহত হতো না এভাবেই এ মানসিকতাকে আল্লাহ আল্লাহতালা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন আসলে আল্লাহ মানুষের জীবন দেন আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তালা তার সবকিছুই দেখেন তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে তা হবে কাফেরদের সঞ্চিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম আল্লাহর পথে যদি তোমরা জীবন বিলিয়ে দাও অথবা তাঁরই পথে তোমাদের মৃত্যু হয় তাহলেই তোমাদের কি করার থাকবে কারণ তোমাদের তো একদিন আল্লাহ তালার সমীপে এমনিই একত্রিত করা হবে এটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির মানুষ এর বিপরীত যদি তুমি নিষ্ঠুর ও পাশাণ হৃদয়ের মানুষ হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর এবং কাজ করবে ব্যাপারে এদের সাথে পরামর্শ করতপর সে পরামর্শের ভিত্তিতে সংকল্প একবার যখন নিয়ে নেবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো आल्लाह तलापर निर्भरशील मानुष्ध भलोबा যদি সাহায্য করেন তাহলে কোন শক্তিই পরাজিত করতে পারবে না আর তিনি যদি পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের কোন রকম সাহায্য করতে পারে কাজেই আল্লাহর উপর যারা ইমান আনে তাদের আল্লাহর উপরে ভরসা করা উচিত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 فَتَمَنَّى تَمَارِدُ وَنَغْلَكَ بَعْدَ خَطَأٍ مِنَ اللهِ وَمَا هُوَ هُدًى نَمْوالِ <المصير> بِسَنٍّ مَصِيرٌ কোন নবীর পক্ষে কোন বস্তুর خیানত করা সম্ভবই নয় হা মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে অতঃর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দির পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কীভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধ অর্জন করেছে তার এমন ব্যক্তির জন্য যাহার নামের আগুন হবে একমাত্র বাসস্থান আর তাহা হবে সত্যি একটি নিকৃষ্ট আশ্রয়স্থল এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে আল্লাহতালা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন আল্লাহ তালা অবশ্যই তার ইমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন যে তাদের কাছে আল্লাহর কেতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কেতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল যখনই তোমাদের উপর যুদ্ধের বিপদ নেমে এল তখনই তোমরা বলতে শুরু করলে পরাজয়ের এই বিপদ কিভাবে এল কার দোষে এল অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপত্ত তো তোমরাই তাদের ঘটিয়েছিলে হে নবী তুমি বলো এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই আল্লা তালা বিষয়ের উপর অসীম ক্ষমতায় ক্ষমতাবান ঞ্জ ময়দানে দুদলের সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহ বিপর্যয় দিয়ে আল্লা তালা একথাটা জেনে নিতে চান কারা তার উপর সঠিক অর্থে ইমান এনেছে এর মাধ্যমে তাদের পরিচয়ও তিনি জেনে নেবেন যারা এই চরম মুহূর্তে মুনাফে করেছে এ মোনাফেদের যখন বলা হয়েছিল যে সবাই একসাথে আল্লাহর পথে লড়াই করো অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো তখনও তারা বলল যদি আমরা জানতাম আজ সত্যি সত্যি যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম এ সময় তারা ইমানের চাইতে কুফরির বেশি কাছাকাছি অবস্থান করছিল এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আর এরা যা কিছু গোপন করে আল্লাহ তালা তার সম্মুখ অবগত আছেন موت ان كنتم صادقين ولا تنفع হচ্ছে সেসব মুনাফেক যারা যুদ্ধে শরীর না হয়ে ঘরে বসে থাকত এবং ভাইদের সম্পর্কে বলল তারা যদি তাদের মতো ঘরে বসে থাকত এবং তাদের কথা শুনত তাহলে তারা আজ এভাবে মারা পড়ত না হে নবী তুমি এ মুনাফেকদের বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের থেকে মৃত্যু সরিয়ে দাও যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোন অবস্থাতেই মৃত বলো না তারা তো জীবিত তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রেজেক্ট দেয়া হচ্ছে আল্লাহ আল্লাহতালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের ব্যাপারেও এরা খুশি কেননা এমন ধরনের লোকদের জন্য এখানে কোনো ভয় নেই এবং তারা সেদিন উৎকণ্ঠিতও হবে না এ ভাগ্যবান মানুষরা আল্লার পক্ষ থেকে অপূরন্ত নিয়ামত ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ আল্লাহতালা ইমান্দার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না দের এত বড় আঘাত আসার পরেও যারা আবার আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে এদের সবার জন্য রয়েছে মহাপুরস্কার যাদের মানুষেরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জামায়াত হয়েছে অতএব তোমরা তাদের ভয় করো। করিষয়টাই যারা যথার্থ ইমানদার তাদের ইমান আরো বাড়িয়ে দিল তারা বলল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক আল্লা নামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এল যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না এরা আল্লাহ সন্তুষ্টির পথে অনুসরণ করল বস্তুত আল্লাহ আল্লাহতালা মহা অনুগ্রহশীল তোমাদের প্ররোচনা দানকারী শয়তান তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপন যন্ত্র ভয় দেখাচ্ছিল তোমরা কোনো অবস্থায় তাদের এই হুমকিকে ভয় করবে না বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও হে নবী যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে তারা কখনো আল্লাহর বিন্দুমাত্র কোন ক্ষতি সাধন করতে পারবে না মূলত আল্লা তালা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না তাদের জন্য অবশ্যই কঠিন আজাব রয়েছে যারা ইমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না এদের জন্য মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে যেন প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক আজাব আল্লাহ কখনো তার ইমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দির মিশানো অবস্থার উপর আছো এর উপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি শতলোকদের অসতলোকদের থেকে আলাদা করে দেবেন একইভাবে এটা আল্লাহ আল্লাহতালার কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের উপর কিছু অবহিত করবেন তবে আল্লাহ আল্লাহতালা তার রসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোন কাজের জন্য বাছাই করে নেন অতঃপর তোমরা আল্লাহ আল্লাহতালা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ইমান আনো এবং মিজেরা সাবধান হয়ে চলতে পারো তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে আল্লাহ তালা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পন্ন করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোন কল্যাণকর কিছু হবে না আসলে এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর কার্পণ্য করে তারা যা জমা করেছে অচিরেই কেয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ তালার আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তালা বিশেষভাবে অবগত রয়েছেন। আল্লাহ সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন যখন তারা বিদ্রুপ করে বলেছিল হ্যাঁ আল্লাহ তালা অবশ্যই গরিব আর আমরা হচ্ছি ধনী তারা যা কিছু বলে তা আমি তাদের হিসেবের খাতায় লিখে রাখব। আমি আরো লিখে রাখব অন্যায় ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টিও সেদিন আমি তাদের বলবো এবার এই জাহান নামে সাদ হাতের কামাই যা তোমরা আগেই এখানে পাঠিয়েছো। আল্লাহ কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন যারা বলে স্বয়ং আল্লা তালাই তো আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা কোন রসুলের উপর ইমান না আনি যতক্ষণ না সে আমাদের জন্য এমন একটা কোরবানি এনে হাজির করবে যা গায়েব থেকে এক আগুন এসে খেয়ে ফেলবে হে মোহাম্মদ তুমি তাদের বলো হ্যাঁ আমার আগেও তোমাদের কাছে বহু নবী রসুল এসেছে তারা সবাই উজ্জ্বল নিদর্শন নিয়েই এসেছিল তোমরা আজ যে কথা বলছ তা সহই তো তারা এসেছিল তা সত্ত্বেও তোমরা তাদের হত্যা করলে কেন আজ যদি তোমরা এতই সত্যবাদী হও তাহলে কেন এসব আচরণ করলে যদি তোমাকে অস্বীকার করে তাহলে এ তুমি উদ্বিগ্ন হয়ে না কারণ তোমার আগেও এমন বহু নবী রসুল নবুতের সুস্পষ্ট দলিল প্রমাণ ও আল্লাহর কাছ থেকে নাজিল করা হেদায় দীপ্তিমান গ্রন্থ মারা নিয়ে এসেছিল তাদেরও এমনিভাবেই অস্বীকার করা হয়েছিল প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ ভোগ করতে হবে অতঃপর তোমাদের জীবন ভর কামায়ের প্রতিফল কেয়ামতের দিন আদায় করে দেয়া হবে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল ব্যক্তি মনে রেখো এই যে পার্থিব জীবন তা বাহ্যিক স্মরণার মাল সামানা ছাড়া আর কিছুই নয় الذين اوتوا كتابا من, من, من قبلكم ومن الذين اوتوا كتابا من قبلكم ومن الذين اشركوا হে ইমানদার ব্যক্তিরা নিশ্চয়ই যানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষা দিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় যাদের কাছে আল্লাহর কিতাব নাজিল হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরিক করেছে তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে এ অবস্থায় তোমরা যদি কঠোর ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো তাহলে তা হবে অত্যন্ত বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার a <laughs> যখন আল্লাহতালা এই কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন তিনি তাদের বলেছিলেন তোমরা একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না কিন্তু তারা এ প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত অল্প মূল্য তা বিক্রি করে দিল বড়ই নিকৃষ্ট ছিল যেভাবে তারা সে বেচাকেনার কেনার কাজটি করল এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেব না যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে আবার নিজেরা যা কখনো করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে তুমি কখনো ভেব না যে এরা বুঝি আল্লাহর আজাব থেকে অব্যাহত পেয়ে গেছে মূলত এদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য আল্লাহতালাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্যে জ্ঞানবান লোকদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে এই জ্ঞানবান লোক হচ্ছে তারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তালাকে শরণ করে এবং আসমান আসমানসমূহ ও জমিনের এই সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা বলে ওঠে হে আমাদের মালিক সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখনি তোমার সত্তা অনেক পবিত্র অতএব তুমি আমাদের জাহান নামের কঠিন আজাব থেকে নিষ্কৃতি দাও হে আমাদের মালিক যাকেই তুমি জাহান নামের আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমানিত করবে আর সেই অপমানের দিনে জালেনদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না আমাদের মালিক আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী মানুষদের মালিক আল্লাহ হে আমাদের মালিক তুমি আমাদের অপরাধ ক্ষমা করে দাও হিসাবের খাতা থেকে আমাদের দোষ ত্রুটি ও গোনাসমূহ মুছে দাও সর্বশেষে তোমার নেকলোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দাও ahkan তাদের মালিক তুমি তোমার নবী রসুলের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছ তা না। অতএব তাদের মালিক এই বলে তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি নরনারী নির্বিশেষে তোমাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না আমি সবার কাজের বিনিময় দেব এবং তোমরা তো একের অপরেরই অংশ অতএব তোমাদের মাঝে যারা নিজেদের ভিটে ছেড়ে হিজরত করেছে এবং যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে আমারই পথে যারা নির্যাতিত হয়েছে সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে আমি তাদের গুণাসমূহ মাফ করে দেব অবশ্যই আমি এদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তরদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে এ হচ্ছে তাদের জন্যে আল্লাহতালার পক্ষ থেকে পুরস্কার ار الله ترات কাছে তো রয়েছে উত্তম পুরস্কার لا يغررنك تقلب الذين كفروا في بيناد متاع قليل واو <تصفيق> من समूह जरा आल्ला अस्वीकार कर तम्भिक पदचारणा जन भाव तुम्हें विभ्रांत करते क्यों एसबी सामग्री मात्र अतपर तर स निबास है जहां नाम और जहान नाम हमें निकृष्टतम आवासस्थल तब जरा निजे मालिक के भये चले तिष्ट होरम्य उद्यन माला जर नीच दिए प्रवाहित हो झगनाधारा সেখানে তারা অনাদিকাল থাকবে এ হবে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য আতিথেয়তা আর আল্লাহ তালার কাছে যা পুরস্কার সংরক্ষিত আছে তা অবশ্যই নেককার লোকদের অতি উত্তম জিনিস। নেতপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে তোমাদের এই কেতাবের উপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর প্রেরিত কেতাবের উপরও এরা আল্লাহর জন্য ভীত সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা, এরা আল্লাহর আয়াতকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্য বিক্রি করে না এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছ থেকে অগাধ পুরস্কার রয়েছে আল্লাহ আল্লাহতালা হচ্ছেন দ্রুত হিসাব সম্পন্নকারী হে মোমেন্দ্রা তোমরা ধৈর্য ধারণ করো এ কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থেক एकम्र आल्लाह के भय कर ए आशा जाए तुम्हरा सफल काम होते पार दे।